তিনি বললেন নাবি সাল্লাহুআ আমাকে চুপিচুপি বলেছিলেন যে রোগে তিনি রোগাক্রান্ত হয়েছেন এ রোগেই তার মৃত্যু হবে তাই আমি কেঁদে দিয়েছিলাম অতপর তিনি চুপিচুপি আমাকে বলেছিলেন তার পরিবার পরিজনের মধ্যে সর্বপ্রথম আমি তার সঙ্গে মিলিত হব এতে আমি হাসলাম